মন আহান কৌলম মি মিলি আমির সিহা ও মন আহসান কৌলম মি নম ল হিওয়ামের সরিহা ও আমি রিহা বল মুসলিম আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব এবং সেই হাদিসটির সারমর্ম অতি সংক্ষিপে তুলে ধরবাহ মান ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি আবু হুরের বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি ক্রয় বিক্রয়ের পর ক্রয় বিক্রয়ের বস্তু ফেরত দিতে চাইবে এবং বিক্রয়কারী বা ক্রয়কারী সেই প্রস্তাব গ্রহণ করবে আল্লাহ তাকালা কিয়ামতের দিন তার গুনা খাতাকে মাত করে দিবেন তো অর্থ अबू हर ताल्लामी मुस्लिम अथवा प्रस्ताव ग्रहण करतर दिन अल्लाह ताके भूलभ्रांतर शिवि प्रदान कर উল্লেখ করেছেন হাদিস নম্বর হল দু হাজার একশো তবে আর শব্দগুলি সোনান এবা থেকে নেওয়া হয়েছে আল্লা নাসির উদ্দিন আল্লা বানিসটিকে সোহি সঠিক বলেছেন সম্মানিত মুসলিম সমাজ এই হাদিস দ্বারা আমরা যে উপদেশ পাচ্ছি সেটা হলো এই যে ক্রয় বিক্রয়ের বিষয়গুলিকে আমরা যেন সহজ করে দিই কেউ ধরেন কিছু ক্রয় করেছে তারপরে দেখলো যে তার এই ক্রয় ক্রয়ের দরকার ছিল না এই বস্তুটি কেনার দরকার ছিল না তাকে ধরেন ওষুধ কিনতে হবে তো কিনেছে মাছ তো ভুল ভুলবশতে মাছ ক্রয় করেছে এখন যার কাছ থেকে মাছ ক্রয় করেছে তার কাছে গিয়ে বলছে ভাই আমি তো ভুল করেছি তার প্রতি দয়া করবেন তার ভুলভ্রান্তি কেমতের দিন ঢেকে রাখবেন আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন না তাহলে ইসলাম ধর্ম হচ্ছে একটি উদার ধর্ম মানুষের মধ্যে যেন সবকিছু সহজ বিষয় হয়ে যায় ক্রয় বিক্রয়ের পর সেটা ফেরত দেওয়া যদি সেটা নষ্ট না করে থাকে বা তাতে কোনো ক্ষতিকর বস্তু ঢুকিয়ে না থাকে তাহলে সেটা ফেরত নেওয়া বা ফেরত দেওয়া দরকার কোনো ব্যক্তি ধরেন কিছু বিক্রয় করেছে তারপরে পরে বলছে যে ভাই ওই বস্তুটির আমার দরকার আছে আমি ভুলবশত বিক্রি করে দিয়েছি তো যে ব্যক্তি সেটা ক্রয় করেছে সে যদি ফেরত দেয় তো আল্লাহ তাবারকাত তাকে কিয়ামতের দিন মাত করে দিবেন তার ভুল ভ্রান্তির শাস্তি তাকে আল্লাহ আল্লাহতালা দিবেন না সম্মানিত ভাই ও সম্মানিতা বোনেরা আমার তো আমাদের জীবন যাপনের বিষয়ে অনেক কিছু ঘটনা ঘটে থাকে কেউ কিছু করে তারপরে পরেক্ষণে বুঝতে পারে যে এটা করতে হতো না কেউ কিছু বিক্রি করে তারপরে বুঝতে পারে যে এটা বিক্রি করা উচিত হয়নি বা কেউ কিছু ক্রয় করে পরক্ষণে বুঝতে পারে যে এটা ক্রয় করা উচিত হয়নি বা সেই বস্তুটির তার প্রয়োজন বা তার কাছে পয়সা নেই तो वस्तु की फिर दी चाहे फिरत नाम आदबकायदा जीवन पद्धतर बनानी भाईराम सलिस्ल्लमी दिए मन रखा दरकार तो ये हादेश पर क्रेता और विक्रेता দুই পক্ষের পারস্পরিক সম্মতির দ্বারা তাদের ক্রয় বিক্রয়ের চুক্তি ভঙ্গ ও বরখাস্ত করতে পারে দুইজন যেন ঝগড়া না করে একমত হয়ে মীমাংসা করে নেয় এবং ক্রয় বিক্রয়ের বস্তুটি যেন ফেরত দেওয়া হয় ইসলাম ধর্মে আল এ তালা অর্থাৎ বিকৃত বা কৃত বস্তু প্রত্যার্পণ করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করার বিধানটি এসেছে মানুষের সুবিধার্থে মানুষের উপকারের জন্য মানুষের মধ্যে মানুষের মধ্যে সহনফতির ভাব যেন প্রকাশ পায় সুতরাং জটিলতা যেন তাদের মধ্যে না থাকে অসুবিধা যেন না থাকে এই অসুবিধা দূর করার জন্যই এই হাদিসটি আমরা পেয়েছি রসল্লা সাল্লামের কাছ থেকে ইসলাম ধর্মে এমন কোন জটিল বস্তু নেই যার সমাধান নেই তবে আমাদেরকে সেটা ভালোভাবে ব্যবহার করা উচিত এই আরেকটি কথা আমার মনে পড়ল যে আমরা যারা ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয় করব তো আমাদেরকে ক্রয় বিক্রয়ের আদব এবং ইসলামী রীতি নীতি বিধি বিধান প্রণালীগুলি জেনে রাখা দরকার ক্রয় বিক্রয় সম্পর্কে এবং আমাদের জীবন যাপন জীবনযাপনের সম্পর্কে तरीका अनुजाई जान जीवन जापन करीब